চতুর্িংশণ্ড শ্রীরামকৃষ্ণের কলিকাতায় ভক্তমন্দিরে আগমন শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাটিতে উৎসব প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে নরেন্দ্র মাস্টার যোগিন বাবুরাম রাম ভবনাথ বলরাম চুনি শুক্রবার বৈশাখের শুক্লা দশমী চব্বিশ এপ্রিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতদৃত দুয়ে একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন মাস্টার একপাশে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন ভাবিতেছেন কি আশ্চর্য এই মহাপুরুষ ইনিও প্রাকৃত লোকের নিদ্রায় অভিভূত হইয়া শুইয়াছেন ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন মাস্টার আস্তে আস্তে একখানি পাখা হাওয়া করিতেছেন কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিদ্রা ভঙ্গ হইল এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহে ভালো আছো, কে জানে বাপু আমার গলায় বিচি হয়েছে শেষ রাত্রে বড় কষ্ট হয় কী সে ভালো হয় বাপু চিন্তিত হইয়া আমের অম্বল করেছিল সব একটু একটু খেলুম মাস্টারের প্রতি তোমার পরিবার কেমন আছে সেদিন কাহিল দেখলুম ঠান্ডা একটু একটু দেবে মাস্টার আজ্ঞা ডাব টাব শ্রীরামকৃষ্ণ হাঁ মিষ্টির শরবত খাওয়া ভালো মাস্টার আমি রবিবার বাড়ি গিয়েছি শ্রীরামকৃষ্ণ বেশ করেছ বাড়িতে থাকা তোমার সুবিধে বাপটাপ সকলে আছে তোমায় সংসার তত দেখতে হবে না কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল তখন বালকের নাই জিজ্ঞাসা করিতেছেন মাস্টারের প্রতি আমার মুখ শুকুচ্ছে সবাইয়ের কি মুখ শুকুচ্ছে মাস্টার বাবু তোমার কি মুখ শুকুচ্ছে যোগিন্দ্র না বোধ হয় ওর গরম হয়েছে এড়েদার যোগিন ঠাকুরের অন্তরঙ্গ একজন ত্যাগী ভক্ত ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ যেন মাই দিতে বসেছি সকলের হাস্য আচ্ছা মুখ শুকুচ্ছে তার ন্যাশপাতি খাবো। কি জামরুল বাবুরাম তাই বরং আনিগে জামরুল শ্রীরামকৃষ্ণ তোর আর রৌদ্রে গিয়ে কাজ নাই মাস্টার পাখা করিতে করিতেছিলেন শ্রীরামকৃষ্ণ থাক তুমি অনেক অনেকক্ষণ মাস্টার আজ্ঞা কষ্ট হচ্ছে না শ্রীরামকৃষ্ণ স্বস্নেহে হচ্ছে না মাস্টার নিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনা কার্য করেন তিনি একটার সময় পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন এইবার স্কুলে আবার যাইবার জন্য গাত্রোত্থান করিলেন ও ঠাকুরের পাদবন্দনা করিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এক্ষণি যাবে একজন ভক্ত স্কুলে এখনও ছুটি হয় নাই উনি মাঝে একবার এসেছিলেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে যেমন গিন্নি সাত আটটি ছেলে বিয়েন সংসারে রাত দিন কাজ আবার ওর মধ্যে এক এসে স্বামীর সেবা করে যায় সকলের হাস্য